আসসালাম আলাইকুম রহমতুল সারা বিশ্বের সম্মানিত পিস টিভির দর্শক ও আমরা আপনাদের সম্মুখে কোরআনে মাস শহরেরিয়ামের সাথে কোরআনের সম্পর্ক কোরআনে করিম এর তার ফজিলত কোরআনের সংজ্ঞা ওয়াহি ইত্যাদি নিয়ে আলোচনা করছিলাম আজকেও আপনাদের সম্মুখে কোরআন তেলাওয়াতের যে ফজিলত এর যে সে ব্যাপারে আপনাদের সম্মুখে সবি আলোচনা করার চেষ্টা করব পরিচালনা রয়েছে আমি ডক্টর মুসলুদ্দিন আমার ডানে রয়েছেন শেখ সাইফুদ্দিন বিলাল এবং আমার সম্মুখে ডানে রয়েছেন শেখ ইউসুফ আবদুল মজিদ আমার সামনে বাম পাশে রয়েছেন শেখ আখতার মাদানী আমার বাম পাশে কাছে রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানি আসুন আমরা কোরআনে করিমেলা ফাজিলত রমদানুল মুবারক এ মাসের সাথে কোরআনুল করিমের একটি বিশেষ সম্পর্ক রয়েছে এর অর্থ এই নয় যে অন্য মাস সাথে সম্পর্ক নেই তা নয় বরং প্রতিটি মাসের সাথে করনুল করিমের প্রতিটি দিনের সাথেই করনুল করিমের সম্পর্ক বিশেষ করে এই রমজান মাসের সাথে বেশি সম্পর্ক রয়েছে এজন্য আমরা সহিহুল বুখারের হাদিসেও পেয়ে থাকি যে আল্লাহ রাসুল সাল আলী হাসাল্লাম অন্য মাসে তিনি যত করন তালাওয়াত করতেন করান চর্চা করতেন তার চেয়ে পরিমাণে বেশি তিনি এই মাসে করান চর্চা করতেন স্বয়ংজিবরিল আলীহ সালাতাম রাসুল সাল্লাহ আলি হাসাল্লামের কাছে আসতেন প্রতি রমজান মাসেই এবং আল্লাহামের আমল থেকেও পাচ্ছি যে রমজান মাসে আমাদের একজন মুসলিম হিসাবে সময় কোরআনের সম্পর্ক থাকবে রমজান মাস আসলে আমাদের সেই কোরআন তেলাওয়াত কোরআন চর্চা কোরআন শিক্ষা করান গবেষণা সেটা আরো বৃদ্ধি পাবে এবং আরো বেশি হবে এটাই হলো রমজান মাসের একটা অন্যতম আমাদের জন্য সুযোগ আমরা মনে করি রমজান একশত পঁচাশি নম্বর আয়াতে শাহরু রান্না হুদা ওল ফুরকান এ হলো সেই মাস যে মাসে আল্লাহ রব আলামিন। করল করিম নাজিল করেছেন আর কোরআন হলো নাস গোটা মানব জাতির দিশা এবং মানুষের সঠিক হেদায়তের নির্দেশনা বা নির্দেশনা বলি সেগুলি হলো এ কোরআনুল মজিদে রয়েছে এবং এটা হলো ফরকান হক এবং বাতিলকে কখনো সংমিশ্রিত করে রাখতে চায় না কোরআন হক এবং বাতিলকে। আলহামদুলিল্লাহ এ বিষয়ে আল্লাহ আলমিন আলামিন পিতামাতাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেটা হলেই যে সন্তান জন্মগ্রহণ করার পরে সেই সন্তানদেরকে শিক্ষা দেওয়া আর দীন শিক্ষার ভিতরে সর্বপ্রথম যেটা এটাকে প্রথম বলে গণ্য করা যেতে পারে সেটা হলো কোরআন মজিদ যে প্রত্যেক পিতামাতাকেই উচিত যে তার সন্তানদেরকে ছোটোবেলায় তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া এটার প্রয়োজন এই জন্য যে পাক বলেছেন ওয়ারাত্তিরিল কোরআন তার তিলা তোমরা কোরআন পর তার তিলের সাথে অর্থাৎ তাজবিদের সাথে উচ্চারণ সহকারে যেভাবে পড়া উচিত সেভাবে আর এটা যদি ছোটোবেলায় কোনো সন্তানদেরকে কোরআনের সঠিক সুন্দর শিক্ষা দেওয়া যায় তাহলে পরবর্তীতে ওই সন্তানদের কোরআন পড়াটা অতি সহজ এবং সুন্দর পড়তে পারে এ বিষয়ে যদিও আল্লাহনবীলাম বলেছেন যে আল মাহিরুফিল কোরআন কোরআনকে পড়ার ক্ষেত্রে যে পারদর্শী সে কেয়ামতুদ্দিন দিন সফরাতিল কেরামিল বারাহ সম্মানিত ফেরস্তাদের সাথে তাদের অবস্থান হবে এবং তাদেরকে তাজবির সহকারে শিক্ষা দেওয়া আমাদের পিতামাতাদের জন্য আর একটি কারণ যে এই কোরআন হজ্যাতু তার জন্য আলাই তো কোরআন যদি আমরা পরি এলাওয়াত করি এবং তার উপর যদি আমল করি তাহলে এই কোরআন আমার জন্য সুপারিশ করবে কে আমাদের দিনের সময় কোরআন তেলা বিশেষ গুরুত্ব দিয়েছেন যে কোরআজ তারা যেটা সুপারিশের বিষয় যেটা রমজানের সাথে সুপারিশ করবে এই দুটোর কিন্তু রমজানের সাথেই ভাবে এসেছে তাহলে মানে এই রমজান মাসে আমরা দুটোকে একই ভাবে পাচ্ছি রমজানে করবো এটা সুপারিশ করবে আমাদের প্রিয় হাবি মোহাম্মদ রসুল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে সেখানে জীবিত মানুষ আর যে করতে সেটা মৃত্যু মানুষের মতো মৃত্যু যেটা পচে সরে তার গন্ধ দুর্গন্ধই ছড়ায় সেখানে কোনো ভালো কিছু কল্যাণ কামনা করা যায় না সেই জন্য আফদালুলাওয়ান সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কি কোরআন তিলাওয়াত করা তাহলে বাড়িতে যেখানে তেলাওয়াত করা হবে কোরআন বরং সুরা বাঁকা রাজ বাড়িতে পাঠ করা হবে বলা হয়েছে সেখানে শয়তান প্রবেশ করবে না সেখানে কোনো প্রকার জাদু এ হবে না তাই জন্যে কোরআন তেলোয়াতের মাধ্যমে বাড়ি বা আল্লাহ নবী আলিস বই তখন কবৌরা তোমাদের বাড়িগুলিকে তোমরা কবর বানিয়ে দিও না যেখানে কোরআন তেলাপ করা যাবে না নামাজ পড়া যাবে না ইত্যাদি ইত্যাদি আমাদের কোরআনকে আল্লাহর জিকির দিয়ে কণ্ঠে কোরআন পাঠ করে আমাদের এই বাড়ি কোরআন কোরআন শিখাব নিজে পড়বো আমরা ছেলে মেয়েরা পড়বে এবং যারা জানে না এবং বিশেষ করে বলবো রমজান শাহরুল কোরআনে যারা কোরআন পড়তে পারেন না তাদেরকে আমরা উদত্যাহ্বান জানাবো যে আসুন আপনি যেকোন আজকে অনেক ধরনের কোরআন শিক্ষার ব্যবস্থা হয়েছে অনেক আলী মালামারা কোরআন শিক্ষার বিভিন্ন আমরা দেখছি পর্যায়ক্রমে পরবর্তী প্রজন্ম আমাদের কোরআনের সাথে সম্পর্ক কমে যাচ্ছে এবং ইসলাম হচ্ছে না তারা এর একটা বড় কারণ হলো আমাদের ঘর বাড়িতে দেখা যায় যে চব্বিশ ঘন্টার মধ্যে ঘুমের সময় বাদ দিয়েই অশ্লীল গান বাজনা এগুলি সময় টিভি রেডিও বা ইত্যাদি চলতে থাকে যদি এটা চলে এক ঘন্টা চলে না। এমন কোন ঘর যে ঘরে কোরআন যে হাদিসটা আছে কি হওয়া দরকার مجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله وعداء رسوله فيما بينهم إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكر الله في من عنده هذه الحديثة أمدير غورغلوكي تلاواتي مدومي مكوري تقرأ هذه الحديثة أمرا باتشي جه أكدتغي غورير তারা যদি একত্রিত হয়ে তাহলে তার ফজিলত রসুলি বিশাল বাবুরা বলেছেন যে হাফাতিরা তাদেরকে পরিবেশিত করে এবং গাছিয়া তুমা রহমত দ্বারা সাদিত হয় এবং পরে আপনার সামনে আবার কোরআন তেলাম এবং কোরআন চর্চার যে বারকত রয়েছে সে আমাদের সাথেই করেন রমضان অদেলা الصيام واطلا আমি মোহাম্মদ هاشিম মাদানি বিটিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি ماہ রমজানের Mubarak baad আর আপনারা দেখছেন বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদর बृहस्पतिवार सन्धार साढ़े पांच टेषारी मुहम्मद अबू हुरु अन वर्णित रसुल्लाह सल्लाम तला मुमिन बदार निकट जाननाथ व्यतीत पुरस्कार नहीं दुनिया आशा राखे सेनगर हादिर संख्या छह चार चौबीस Welcome, O oh Ramadan. Ramjan, Hullo, Rahmat, Irmash, Sahri, Iptar, Taravik, Laylatul Qadar, Itakav, Idil Fitar. This is a very good thing. What did the Prophet Muhammad SAW do in this holy Ramjan? I don't want to say that. This is the holy Ramjan. The holy Ramjan is the holy Ramjan. I am the holy Ramjan. দেখুন বিশেষ অনুষ্ঠান সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা একটি শর্ট ব্রেকের পরে আবার ফিরে এসেছি আপনাদের সামনে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটি নিয়ে আশা করি আপনারা আমাদের আলোচনার মাধ্যমে কোরআন তেলাওয়াতে উৎসাহ করবেন এবং বাড়ি কে আপনারা কোরআন ময় করে তুলবেন কোরআনে করিম তেলাওয়াতের কিছু আদাব রয়েছে এমন কোন ঘর যে ঘরে কোরআন তেলাওয়াত রহমা হাদিসটা আছে আলোচনা করতে বাড়ি কি হওয়া দরকার مجتمع قوم في بيت من بيوت يتلون الله يتلون الكتاب الله وعداء رسوله فيما بينهم إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكر الله في من عنده هذه الحديثة أمدر غورغلوكي تلاوات مدوم مكوري تقرأ هذه الحديثة أمدر باتسي أكدتو غورير پوري بارلوكي رأى তারা যদি একত্রিত হয়ে তাহলে তার ফজিলত রসুলিম বাবু বলেছেন যে হাফাতিরা তাদেরকে পরিবেশিত করে এবং গাছিয়াত রাচ্ছাদ হয় এবং মাদানী সাহেবকে আলোচনা করার জন্য আমরা একটু পূর্বেই শুনেছি যে বাড়িতে একত্রিতভাবে ভাবে কোরআন পড়ার ফজিলা সম্পর্কে তো এই বিষয়ে আমি একটু আর একটা যোগ করতেছে সেটা হলেই যে হাদিসে যেটা শব্দ সেটা হলেই মামিম বইতিম বুইতুল্লা কি তো তাদারুস মানে একে অপরকে শিক্ষা দেওয়া তো কোরআন পড়ার জন্য একত্রিত হব উদ্দেশ্য হল একে অপরকে শিক্ষার ক্ষেত্রে কিন্তু এটা থেকে যেন কোনো ব্যক্তি এই দলিল না নেই যে যেটা নাকি আজকাল আমাদের সমাজে চলছে যে কোনো মানুষ মারা গেলে তখন তারা সম্মিলিত কণ্ঠে সম্মিলিতভাবে কোরআন খতম করে এবং তারা এটাকে দলিল হিসাবে উপস্থাপন করে তো এই দলিল থেকে সাহাব এখরাম এই আমল কোনো দিন তারা গ্রহণ করেন নাই। যে তারা একত্রিতভাবে কোন বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে কোরআন খতম করেছে এ ধরনের কোনো জিনিস পাওয়া যায় না তো এটার উদ্দেশ্য হলেই যে পড়বে সবাই নিজ নিজ পিতাও পড়বে মাও পড়বে জেলে সন্তান সবাই একা একাও পড়বে অথবা শিক্ষার ক্ষেত্রে ওস্তাদ গণ্য করা নয় বরং তাদের প্রত্যেকের লক্ষ্য হবে নিজ নিজ ভাবে পড়া ফজিরত সম্পর্কে আমি আর একটু অ্যাড করতে চাই যেমন আমরা যে প্রসিদ্ধ হাদিস বোখারি শেরফের হাদিস আল্লাহমাহ तुम्हार्ध्य सर्वोत्तम ओ व्यक्ति जे कुरान पढ़े पढ़ाई कुरान जे पढ़े पढ़ाई जारान अदिक बसि अर्जन हो जाए आल्ला पकानित कर दुनियाते सम्मानित करबें अबरे सम्मानित करमतर दिन दुनिया की क्य भाव आल्लास्ल तुम्हरा जखाम निर्धारण कर तक तुम्हें देखो कब चेरा किताब आल्ला তার কাছে সবচেয়ে বেশি কিতাব আছে ওই ব্যক্তি করবে তাহলে তো আল্লাহ বলেছেন যে যার কাছে কোরআন বেশি আছে তাকে প্রথমে তাকে এবং কেয়ামতের দিন আল্লাহ কোরআনকে বলবেন অর্থাৎ যার কাছে যত কোরআন বেশি থাকবে সে অত উপরে চলে যাবে সময় তেলামাতের ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে আল্লাহ ধন্য করবেন কবরে তো শান্তি দেবেন আখে তো আল্লাহাক আমাদেরকে সম্মানিত করবেন আমরা এখন তাহলে চলে আসছি আমাদের শেখ শাহিদুল্লাহ খান মাদানের কাছে অনেক ফতের ক্ষেত্রে কিছু করেছেন যোগ করেছেন আলহামদুলিল্লাহ আমাদের সবার এর থেকে অনুপ্রাণিত হওয়া উচিত আপনি নিজে শিখবেন নিজে পড়বেন নিজের পরিবারকে পড়াতে উদ্বুদ্ধ করবেন পয়সা আছে পয়সা আইন কেনা যায় বস্তু কেনা যায় জিনিস কেনা যায় কিন্তু আল্লাহর আবাদতের সাথে সম্পৃক্ত যেগুলা সেগুলা পয়সা দেয় কেনা বেচা করবেন আর অন্যকে দেয় করাবেন এই মানসিকতাটা আমাদের দূরীভূত হওয়া উচিত ইনশাআল্লাহ পয়সা ব্যয় করে আমরা লেখাপড়া শিখাবো ইনশাল্লাহ তার আগে যে হাদিসটি সম্পর্কে আমাদের আখতার মাদানী সাহেব বলেছেন সেই হাদিসটি সম্পর্কে দু একটি কথা বলতে চাই আসলে আল্লাহ রাসুল সাল্লাম যারা করবেন পৃথিবীতে তাদের জন্যই কিন্তু মর্যাদা দিয়েছেন যাদের জন্য হাদিসে সব তাই ভাবে এসেছে কামা কুন্তা তুরাত দুনিয়াতে যেভাবে তুমি করতে তার তিলের সহকারে সেভাবে করো তাহলে তোমার মর্যাদা বাড়তে থাকবে সারা জীবন বিভিন্ন ব্যস্ততায় কাটায়। আমার করান তালাওয়াতের সুযোগ নেই করন পড়ার সময় নেই তাহলে আসলে তার জন্য কিন্তু এই ফজিলত কোনো হবে না আল্লাহ রাসুল সাল্লাম জি ওইটা এবং বলছেন স্পষ্ট বলছেন কামা কামাকুন্তা তুরাতা আমরা আখেরাতে পেতে চাই তাহলে দুনিয়াতে আমাদেরকে করানের সম্পর্ক নিজেকে নিজেকে করানের সাথে সম্পর্ক করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক এরপর আদবের মধ্যে আমি একটা আদব বলেই শেষ করব আমাদের সুযোগ করে দিব্য আলম আলামাদের করান মজিদের আদবের মধ্যে সবচেয়ে বড় আদব আমরা নিজে শিখবো এবং মানুষকে শিক্ষা দিব সেই ক্ষেত্রে আমাদের নিয়তকে সঠিক করে নিতে হবে কারণ আমাদের উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আজকে যদি আমি মনে করি যে আমি বিশাল একজন প্রসিদ্ধ কারী প্রসিদ্ধ মুফাসিরে করিবে এই জন্য যদি করতে যাই তাহলে আমাদের জন্য বিপদ বিশাল বিপদ কারণ আল্লাহ রসুলাম যে হাদিস বর্ণনা করেছেন আর সর্বপ্রথম যাদেরকে দিয়ে ছিল আল্লাহ রবীল যখন তাকে জিজ্ঞাসা করবেন কি করেছ সে বলবে আল্লাহ আপনার কোরআন আমি শিখেছি মানুষকে শিক্ষা দিয়েছি আল্লাহ বলবেন যে না তুমি কাদাপ মিথ্যা তখন বলা হবে কি আল্লাহ রাবুলি আলমীর পক্ষ থেকে বলা হবে ওখা কি তুমি যে উদ্দেশ্যে করান শিখেছো যে উদ্দেশ্যে শিক্ষা দিয়েছি নির্দেশ দেওয়া হবে চেহারা উপর দিয়েছে তাকে জাহান্ন করা হবে শিক্ষা অবশ্যই আমাদেরকে নিতে হবে শিক্ষা অবশ্যই দিতে হবে কিন্তু সবচেয়ে বড় আদব হলো আমাদেরকে হবে যেটা বাহ্যিক যত বেশি দেখা যায় সেটার জন্য এখলাসটাকে আরো বেশি করে নেওয়া দরকার আরো দৃঢ় করে নেওয়া দরকার কোরআনে কারিমের আদাবের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে যে কোরআন তেলাওয়াত করার সময় উজুর করে তারপরে তেলাওয়াত করা যোগ করে দেন সাথে সাথে যদি বড় পাকি হয়ে থাকে জানাবৎ যদি থেকে থাকে তাহলে কি করবে জি যদি বড় নাপাকি হয় গোসল তাহলে সে অবস্থায় গোসল না করে না পাঠ করা স্পর্শ করাই যাবে না এবং কোরআন পাঠ করতে হলে এক্ষেত্রে যেটা আমাদের মনে রাখতে হবে যে বীর্যপাতের ঘটে কারণে যেটা আপনার ফরজ গোসল হয় এক্ষেত্রে কোরআন পাঠও করতে পারবে না স্পর্শ করতে পারবে না তবে মহিলাদের যে বিশেষ অবস্থাতে प्रियोन शिक्षिका छात्री है आशंका थके बोलो उजुंद भलो कपड़ पड़े आतर मेखे एक खिलासर संगे এবং যে জায়গাতে সরগোল হয় বাজারে বা যেখান সেখানে কোরআন নাপাট করা বা অপবিত্র স্থানে কোরআন নাপাট করা এগুলি বিশেষ যেগুলি আপনার থাকে তারপরে ব্যাপারে আরো যদি কিছু যোগ করেন আমাদের শেখ ইউসুফ আবদুল মজিদ সাহেব কোরআন তলাওয়াতের মূল আদব যেটা সেটা হচ্ছে কোরআন বিশুদ্ধ করে পড়া আমাদের দেশে অনেক হাফেজ দেখা যায় যত দ্রুত পড়তে পারে তারাবিগুলোতে জি জি তারাবীর মধ্যে দেখা যায় দ্রুত পড়তে পারে ততই তাকে আদবের সাথে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করতে হবে নিজেরা পড়ার চেষ্টা করতে হবে এবং এত দ্রুত করে কোরআন পড়া যা কোরআনের নিষিদ্ধের মধ্যে অর্থ বিকৃতি ঘটে যায় সেগুলা আমরা করবো না এবং তিনের কমে বলেছেন বলে এখন পর্যন্ত বিকৃত হয়ে যাবে অর্থ বিকৃত হয়ে যাবে এই অবস্থায় যেন আমরা না পড়ে এতটুকু বলে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের এই পর্ব এখানে শেষ করছি আপনারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখবেন এই আশা আপনাদের কাছে পোষণ করে আজকের আলোচনা এখানে সমাপ্তি ওয়াকানা আনিলাম রবাহিন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 जाको दान अर्थ पलर बैंक छाचल्लिसमस्ट শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খেউ এ আর এ দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি মানবতার সমাধান কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ। যখনই কোনো মানুষকে কবরে রাখা হয় তখন তার নিকটে দুইজন ফেরেস্তা আসেন একজনের নাম মনকার আর একজনের নাম নাকির কবরে হঠাৎ করে দুইজন ফেরিস্তা ঢুকে গেলেন যাদের আকার আকৃতি সবুজ কাল শানের তাকে জানার জন্য দেখুন কবরের শাস্তি প্রতি বুধবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বাংলায় কোরআন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 मदानी आसन कुरान दिए जीवन गड़ी प्रति रोबार मंगलवार और शुक्रवार रुन सम्प्रचार सकाल साढ़े पांच टेषेटी